বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য জিম করবেটের শিকার কাহিনী রবেন এডওয়ার্ড জেমস করবেট অর্থাৎ জিম করবেট জন্ম আঠেরোশো পঁচাত্তর সালে নৈনিতালে রেলে চাকরি শুরু করেন ১৯ বছর বয়সে তার সঙ্গে সঙ্গে শিকার ওনার শিকারের অভিজ্ঞতা নিয়ে লেখা বই ম্যান ইটার্স অব কুমায়ন প্রকাশিত হয় ১৯৪৪ সালে সেই বইয়েরই বাংলা অনুবাদ সিগনেট প্রেস প্রকাশিত কুমায়নের মানুষ খেকো বাগ থেকে আমরা নিয়েছি আজকের গল্প রবেন গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে রবেন আমি ওর বাপমা কাউকেই দেখিনি যে ঝাড়ুদার সর্দারের কাছ থেকে ওকে তার শুনেছিলাম জাতে এবং ওর নাম আর ভালো কিনিছিলাম ওর পরিচয় সম্পর্কে এর বেশি আর জানা যায়নি ওকে পাবার ইতিহাসটা একটু বিচিত্র এক বান্ধবীর অতিথি হয়ে আছি এমন সময় একদিন এক ময়লা ঝুড়ি থেকে সাতটি কুকুরের বাচ্চা বেরোলো চাই ছিল এই দলের মধ্যে সবচেয়ে ছোট আর দুর্বল প্রাণ পনে টিকে থাকার চেষ্টায় ওর তখন কাহিল অবস্থা ওর ভাই বোনের অবস্থা অত খারাপ নয়। তাদের ছেড়ে ও আমার চারদিকে একবার ঘুরল তারপর পায়ের তলায় গুটি সুটি হয়ে শুয়ে পড়ল সকালবেলা প্রচন্ড শীত তখন এই অবস্থায় আমি যখন ওকে তুলে কোটের ভেতর আশ্রয় দিলাম ও তখন আমার মুখ চেটে কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করল। আমি ও ভাবখানা দেখালাম যেন ওর গায়ের প্রচন্ড দুর্গন্ধ আমি টেরই পাচ্ছি না ওর বয়স তখন তিন মাস আমি পনেরো টাকা দিয়ে ওকে কিনে নিলাম এখন ওর বয়স তেরো কিন্তু ভারতবর্ষের সমস্ত শোনাতেও ওর দাম খুলবে না বাড়ি নিয়ে গিয়ে ওকে ভালো করে খাওয়ালাম সাবান গরম জল দিয়ে ভালো করে ওর গা ধুইয়ে দিলাম पिंचा नाम बदले नाम रखा हल रबिन ऐसे बल्ले रबे नाम विश्वस्त कल से भल्लुकर हाथ बाये स्मृति पिंचार यही नामकरण शुक्नो मटी जेमन जल पेले रबिन तेम ही नियमित खबर पे देखते देखते बड़ हो उठल সপ্তাহ কয়েক কেটে যাবার পর একদিন ওকে নিয়ে বেরোলাম বন্দুকের আওয়াজের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমাদের মহালের নিচের দিকে কতগুলো ঘন কাঁটা ঝোপ ছিল একদিন সেখানে ঘুরে বেড়াচ্ছি এমন সময় ঝোপ থেকে হঠাৎ একটা ময়ূর বেরিয়ে এলো রবিন আমার পেছনে পেছনে আসছিল কিন্তু তার কথা বেমালুম ভুলে গিয়ে আমি ময়ূরটাকে গুলি করে দিলাম গুলি খেয়ে কাঁটা ঝোপের মধ্যে গিয়ে পড়ল। রবিনও তৎক্ষণাৎ তার পেছনে পেছনে ছুটল ঝোপটা এত ঘন এবং কাঁটায় ভর্তি যে আমার পক্ষে ভেতরে ঢোকা অসম্ভব সেই জন্য আমি ঘুরে ফাঁকার দিকে গিয়ে দাঁড়ালাম ফাঁকা জমিটার পরই আবার বড় বড়ো গাছ এবং ঘন ঘাসবন জানতাম পাখিটা ওদিকেই ছুটে যাবে খোলা জায়গাটুকু ভোরের সোনালি আলোয় ভেসে যাচ্ছে সঙ্গে মুভি ক্যামেরা থাকলে ছবি তোলার এক অপূর্ব সুযোগ ছিল দেখা গেল পাখিটা একটা ময়ূরী তার ঘাড়ের পালক খাড়া হয়ে উঠেছে ডানাটাও গেছে ভেঙে এই অবস্থায় সে যেই জঙ্গলের মধ্যে ছুটে পালাবার চেষ্টা করেছে রবিনও তার ল্যাজ ধরে পেছনে পেছনে ঘসড়াতে ঘষড়াতে চলল আমিও এদিকে বোকার মতো দৌড়ে গিয়ে ময়ূরীটার গলা চেপে ধরে শূন্য তুলে ফেলেছি এমন সময় সে এক প্রচন্ড লাথি মেরে উল্টে দাঁড়ালো আমি যখন সে তার চারদিকে নেচে বেড়াতে লাগল সেদিন সকালের মতো রবিনের শিক্ষা নবিসি শেষ হলো। বাড়ি ফেরার সময় আমাদের দুজনের মধ্যে কে সেদিন বেশি গর্ব অনুভব করছিল তা বলা শক্ত জীবনে প্রথম পাখি শিকার করেছে বলে রবিন। না রবিনোংরা একটা ঝুড়ির মধ্যে থেকে ঠিক নিতে পেরেছি বলে আমি শিকারের মৌসুম শেষ হয়ে আসছিল তাই পরের কয়েকদিন রবিনকে ঘুঘু কোয়েল কিংবা তিতির পাখির চেয়ে বড় কোনো শিকারই দিলাম না গরমকালটা আমরা পাহাড়ি কাটাতাম নভেম্বর মাস প্রতি বছরের মতো আমরা তখন পাহাড় থেকে নামছি সেই সময় একদিন এক টানা পনেরো মাইল হাঁটার পর একটা মোড় ঘুরেছি পাহাড়ের ধার থেকে একটা হনুমান লাফিয়ে পড়ে রবিনের নাকের কয়েক ইঞ্চি সামনে দিয়ে রাস্তা পার হয়ে গেল আমার নিষেধ অগ্রাহ্য করে রবিন খাদের ধার দিয়ে হনুমানটার পেছন পেছন ছুটল হনুমানটা চট করে একটা গাছে উঠে প্রাণ সমতল তারপর আবার খাড়া নেমে গেছে নিচে উপত্যকার দিকে এই সমতল ভূমির ডান দিকে কতগুলো ঝোপ ছিল ঝোপের মধ্যে দিয়ে বৃষ্টির জলের একটা গভীর নালা চলে গেছে রবিন এই ঝোপে ঢুকতে না চিতা লাগল বাঘটা লম্বা লম্বা লাফে এই ওকে ধরে ফেলে আরকি আমার কাছে কোন অস্ত্র ছিল না তাই প্রাণপণের চিৎকার করা ছাড়া আমি আর কিছুই করতে পারলাম না যে লোকগুলো সঙ্গে ছিল তারাও আমার সঙ্গে চিৎকারে যোগ দিল এই হট্টগোল চরমে উঠল যখন প্রায় একশোটা হনুমান নানান সুরে চিৎকার আরম্ভ করল প্রায় পঁচিশ তিরিশ গজ ধরে রবিন মোরিয়া হয়ে দৌড়ল ক্রমশই সে হেরে যাচ্ছিল কিন্তু যেই রবিন চিতাবাগটা নাগালের মধ্যে এসে পড়েছে অমনি চিতাটা সকলকে অবাক করে দিয়ে একটা বাঁক নিয়ে পাহাড়ের পাহাড় তলিতে অদৃশ্য হয়ে গেল রবিন পাহাড়ের ওপরে একবার পা খেয়ে তারপর নেমে এসে রাস্তায় আমাদের সঙ্গে যোগ দিল এই যে একচুলের জন্য বিপদের হাত থেকে রবিন বাঁচলো এ থেকে সে এমন দুটো শিক্ষা পেল যা সে জীবনে ভোলেনি প্রথম শিক্ষাটি হলো এই যে হনুমানকে তাড়া করা খুব বিপজ্জনক এবং দ্বিতীয় কোনো হনুমান ডেকে উঠলেই বুঝতে হবে কাছাকাছি কোথাও বাঘ আছে গত বসন্তে রবিনের যে শিক্ষায় ছেদ পড়েছিল তা আবার আরম্ভ হল শিগগিরই বোঝা গেল যে ছোটবেলাকার অনাহার এবং অযত্নের ফলে ওর হৃৎপিণ্ড অত্যন্ত দুর্বল রয়ে গেছে একটু পরিশ্রম করলেই ও অজ্ঞান হয়ে পড়তো मनीप जो शिकारे बड़िए जान तक बाड़ी बसे थार चे बड़ शस्ती शिकारी कूकर आर नहीं रबीनर पाखी शिकार बारण हो गिओके बड़ शिकार समय संगे नहीं जुरू कर लाश जेमन अबलक्रमे सांतार शेखे रबिनो तेम ही सहजे नतून खेल में रप्त हो उठल এরপর থেকে যখনই রাইফেল হাতে কোথাও বেরিয়েছি রবেন আমার সঙ্গ নিয়েছে আমরা রোজ ভোরবেলা বেরিয়ে পড়ে বাঘ কিংবা চিতাবাঘের পায়ের ছাপ ধরে তাদের সন্ধানে এগোতে থাকতাম যতক্ষণ পর্যন্ত পায়ের ছাপ দেখা যেত আমিই থাকতাম আগে কিন্তু সে দাগ যখন ঘন জঙ্গলের মধ্যে মিলিয়ে যেত তখন খোঁজার ভার নিত রবেন এইভাবে কোনো একটা জন্তুকে খুঁজে বের করতে গিয়ে আমরা কখনো কখনো মাইলের পর মাইল হেঁটেছি হাতির পিঠ থেকে শিকার করার চেয়ে পায়ে হেঁটে শিকার করা অনেক বেশি সুবিধের এর একটা কারণ হলো আহত জন্তুকে পায়ে হেঁটে অনুসরণ করতে গেলে কখনো গুলি বাজে খরচ করার প্রয়োজন হয় না অন্য কারণ হলো ওপর থেকে নিচে গুলি করার চেয়ে সামনাসামনি দাঁড়িয়ে গুলি করলে মক্ষম জায়গায় গুলি লাগার সম্ভাবনা অনেক বেশি তবু খুব সাবধান হয়ে গুলি করেও আমি মাঝে মাঝে বাঘ কিংবা চিতা হয়তো সামান্য জখম করেছি মাত্র। দ্বিতীয় বা তৃতীয় গুলি খেয়ে ঠান্ডা হওয়ার আগে তারা রেগে গিয়ে আমার চারদিকে ঘুরে বেড়িয়েছে যতদিন আমরা একসঙ্গে শিকার করেছি তার মধ্যে একটি বার মাত্র রবেন আমাকে বিপদে ফেলে পালিয়ে গেছে খানিক্ষণ ছাড়াছাড়ির পর সেদিন যখন আবার আমাদের দেখা হলো তখনই বোঝাপড়া হয়ে গেছে যে যা হয়েছে তা হয়েছে আর কখনো এই নিয়ে কথা চলবে না কিন্তু এখন আমাদের বয়স হয়েছে মনও অনেক বদলেছে কুকুরের হিসেবে রবিনের বয়স এখন সত্তর আমার পায়ের কাছে একটা বিছানায় সে শুয়ে আছে আর উঠবে যে সে আসা নেই সেজন্যই বোধ হয় ল্যাজ নেড়ে কটা চোখে চাহনিতে রবেনাজ আমাকে সেই কাহিনী শোনাবার অনুমতি দিয়েছে ঘনঝোপের আড়াল থেকে একেবারে বেরিয়ে না আসা পর্যন্ত আমরা চিতাবাঘটাকে দেখিই নি বাঘটা থমকে দাঁড়িয়ে পেছন ফিরে আমাদের দিকে তাকাল বেশ বড় গোছের মদ্দা চিতাবাঘ चकचके गाढ़ो रंग चामाए गोल गोल चाका देखे मन दामी मखमलर ओपर कि जान नक्शा एकेी धीरे सुस्थे मात्र पंद्र गज दूर थान का एक गुली करलार अब्यर्थ गुलीटा ठीक बाघर हृतपिंडे लागल कि ना সেই ভাবনার প্রয়োজন ছিল না কারণ গুলিটা বেরিয়ে গিয়ে যখন পঞ্চাশ গজ দূরের ধুলো ওড়াচ্ছে তখন সে লাফিয়ে ওপরে উঠে যে ঝোপ ছেড়ে মিনিট মিনিটখানেক আগে বেরিয়ে এসেছিল ডিগবাজি খেয়ে সেই ঝোপেই আবার ঢুকে পড়ল টের পেলাম বিশ চল্লিশ পঞ্চাশ গজ ধরে ঝোপ ভাঙতে ভাঙতে সে ছুটে চলেছে তারপর আওয়াজটা যেমনি হঠাৎ আরম্ভ হয়েছিল तेम ही हठात थेमे गल आवाज़ थामार दोटो कारण थकते चिता बागटा पथर ओपरे मरे नये पंचाश गज दूरे खोला जमी पे गांधी से दिन अनेक दूरे गए पड़े सूर्य प्राय अस्त जावर मुखे और हमारे बाड़ी पोछते तक चार माइल জঙ্গলের এই অংশে লোক চলাচল নেই চিতাবাগটাকে ফেলে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমার বন্ধু এম এর কাছে অস্ত্রশস্ত্র ছিল না তাকে একা রেখে যাওয়াও চলে না আবার আহত জন্তুটাকে অনুসরণ করে তাকে সঙ্গে নিয়ে যাওয়াও সম্ভব নয় তাই আমরা উত্তর দিকে ঘুরে বাড়ির পথ ধরলাম জায়গাটা চিহ্ন দিয়ে রাখার কোনো দরকার ছিল না কারণ পঞ্চাশ বছর ধরে এই বনে দিন এবং রাতে আমি অনেক ঘুরেছি আমাকে চোখ বেঁধে ছেড়ে দিলেও যে কোনো অংশের পথ চিনে আমি যেতে পারতাম পরদিন রাত শেষ হবার সঙ্গে সঙ্গেই রবিন আর আমি আগের দিনের জায়গাটা এসে পৌঁছলাম রবিন গতকাল সন্ধে আমার সঙ্গে ছিল না যেখানে চিতাবাগটা দাঁড়িয়ে ছিল সে জায়গাটা সে অত্যন্ত সন্তর্পণে শুঁকল তারপর মাথা তুলে বাতাস শুকতে শুকতে ঝোপের ধারে এগিয়ে চলল চিতাবটা শরীর থেকে অনেক রক্ত এখানে পড়েছিল চিতার কোথায় লেগেছে তা বলার জন্য রক্ত পরীক্ষা করার দরকার ছিল না কারণ আমি খুব অল্প দূর থেকে গুলি করেছিলাম এবং গুলিটা লাগতেও দেখেছিলাম তাছাড়া আমার গুলিটা যে একেবারে চিতাবাগের শরীরের মধ্যে দিয়ে চলে গেছে তার প্রমাণ হল দূরে ধুলো উড়ে যাওয়ায় ভাবলাম রক্তের দাগ অনুসরণ করেই যখন যেতে হবে তখন অন্ধকারে চার মাইল হেঁটে আসার পর একটু বসে নিলে কোনো ক্ষতি হবে না বরঞ্চ লাভ হতে পারে আর একটু পরেই সূর্য উঠবে এখনও জঙ্গলের সমস্ত প্রাণী চলাফেরা করছে আহত জন্তুটা সম্পর্কে তারা কি বলে শোনা উচিত কাছাকাছি একটা গাছের তলায় আমরা খানিকটা শুকনো জায়গা খুঁজে পেলাম শিশিরে সেটুকু ভিজে যায়নি রবিন আমার পায়ের কাছে হাত পা ছড়িয়ে শুলো আমি সবে সিগারেটটা শেষ করেছি এমন সময়ে সামনে বাঁ একটা দুটো করে তিনটে চিতল হরিণ একে একে ডেকে উঠলো রবিন উঠে বসল এবং আস্তে আস্তে আমার দিকে ঘাড় ফেরাল আমার চোখে চোখ পড়তেই তেমনি আস্তে আস্তে ঘাড়টা ফিরিয়ে নিল যেদিক থেকে হরিণগুলো ডাকছিল সেই দিকে প্রথম দিন হনুমানে ডাকশোনার পর রবিনের অভিজ্ঞতা অনেক বেড়েছে আর সব প্রাণীর মতো রবিনও ঠিক বুঝতে পেরেছিল যে হরিণরা জঙ্গলের অধিবাসীদের চিতাবাঘ সম্পর্কে হুশিয়ার করে দিচ্ছে যেভাবে চিতলরা ডাকছিল তাতে স্পষ্টই বোঝা যাচ্ছিল যে চিতাবাগটাকে তারা পুরো দেখতে পাচ্ছে আর একটু ধৈর্য ধরে থাকলেই জানা যাবে সে বেঁচে আছে কি না মিনিট পাঁচেক ধরে একে একে ডাকার পর সকলে হঠাৎ একসঙ্গে বারবার ডেকে উঠল তারপর আবার আগেকার মতন এক এক করে ডাকতে লাগলো বোঝা গেল চিতাবাগটা বেঁচে আছে একবার নড়ে উঠেছিল এখন আবার চুপ করে আছে চিতাবাগটা কোথায় আছে তাই এখন আমাদের জানা দরকার আর এই খবর একমাত্র পাওয়া যেতে পারে চিতলগুলোর পিছু নিয়ে হাওয়া উজিয়ে আমরা পঞ্চাশ হেটে হেঁটে ঘন ঝোপের মধ্যে ঢুকলাম তারপর হরিণের খোঁজ করতে লাগলাম কাজটা খুব শক্ত নয় কারণ দীর্ঘ অভ্যেসে রবিন বেড়ালের মতো নিঃশব্দে জঙ্গলের মধ্যে চলতে পারে আমিও ঠিক জানতাম কোথায় পা ফেলতে হবে চিতলগুলোর খুব কাছে পৌঁছনোর আগে আমরা তাদের দেখতে পাইনি খোলা জায়গায় দাঁড়িয়ে ঠিক উত্তর দিকে মুখ করে চিতলগুলো ডাকছিল আগের সন্ধে যেদিকে চিতার মর্মরানি আওয়াজ বন্ধ হয়ে যায় ঠিক সেই দিকে তাদের মুখ ফেরানো এ পর্যন্ত চিতলেরা আমাদের খুবই সাহায্য করেছে আমাদের জানিয়ে দিয়েছে যে চিতাবাগটা খোলা জমির ওপর আছে এবং বেঁচে আছে ঠিক কোন দিকে তাও চিতলদের দৌলতে জানতে পেরেছি এইসব খবর জোগাড় করতে আমাদের প্রায় একটি ঘন্টা লেগেছে এখন যদি চিতলেরা আমাদের দেখে ফেলে এবং জঙ্গলের প্রাণীদের সাবধান করে দেয় তাহলে এতক্ষণ ধরে যে উপকার করেছে তা এক মুহূর্তের মধ্যে মাটি হয়ে যাবে ফিরে নেমে গিয়ে হরিণগুলোর আড়াল থেকে গুলি করবো না চিতাবাঘের ডাক নকল করে ওদের তাড়িয়ে এই সব যখন ভাবছি তখন হঠাৎ একটা হরিণী পেছন ফিরে সোজা আমার মুখের দিকে তাকালো পর তাদের ভাষায় খবরদার মানুষ বলে চিৎকার করেই সকলে মিলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ল ফাঁকা জমিতে আর মাত্র পাঁচ গজ ছিল কিন্তু আমি চটপটে হলেও চিতা আমার চেয়ে আরও অনেক বেশি চটপটে সুতরাং পৌঁছে কেবল তার পেছনের অংশটুকু ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে যেতে দেখলাম চিতলটা আমার গুলি করার সুযোগ ভন্ডুল করে দিল আবার চিতাবাকটাকে খুঁজে বের করতে হবে এবার রবিনের পালা আমি খানিক্ষণ ফাঁকা জমিটার উপর দাঁড়িয়ে রইলাম চিতাবাকটা কোথাও স্থির হয়ে বসলে তার গায়ের গন্ধ বাতাসে ভেসে আসবে বাতাস উপর থেকে বইছিল বাতাস কাটিয়ে রবিনকে আমি পশ্চিম দিকে নিয়ে গেলাম রবিন আমার আগে আগে যাচ্ছিল ষাটসত্তর গজ যাবার পরেই হঠাৎ সে থমকে গেল এবং বাতাসের দিকে মুখ করে দাঁড়াল জঙ্গলে রবিন একদম টু শব্দ করে না আর এত টুকুও ঘাবড়ায় না কিন্তু চিতাবাঘ দেখতে পেলে বা তার গন্ধ পেলে সে ল্যাজ না পারে না। এখন নাড়ছে গেল বছর গ্রীষ্মকালে এই অঞ্চলে দারুণ ঝড় হয় আর সেই ঝড়ে অনেক গাছ শিকড় শুদ্ধ উপরে পড়ে আমাদের কাছ থেকে চল্লিশ গজ দূরে এমনই একটি ঝড়ে ভাঙা গাছের দিকে রবীন্দন তাকিয়েছিল গাছটার ডালগুলো আমাদের দিকে মুখ করা বুড়ির দুধারে পাতলা ঝোপ এবং এদিক ওদিক সবুজ ঘাসের কয়েকটি গোছা অন্য কোনো সময় হলে আমরা সোজা শিকারের দিকে ছুটে যেতাম কিন্তু এবার वधानरकार धावा जखम हे कारो तो करना एक चिता बाघटा पंद्र घंटा जंत्रणा भोग कर एम देह मानुष के आज सेड़े देवे ना सकाले बाड़ी थे बड़नो समय दुशो पचातर पॉइंट रफलटा नहीं আগের দিন সন্ধ্যাবেলা এই রাইফেলটাই ব্যবহার করেছিলাম অনেকখানি হাঁটার পক্ষে রাইফেলটা বেশ ভালো কিন্তু চোট খাওয়া চিতাবাঘের সঙ্গে যুদ্ধ করার পক্ষে উপযুক্ত অস্ত্র নয় সুতরাং সুজি না গিয়ে আমি এমন একটা রাস্তা বেছে নিলাম যাতে ওপড়ানো গাছটা থেকে সোজা সুজি পনেরো গজ দূরে থাকতে পারি এই রাস্তা ধরে আমরা এক পা এক পা করে এগোতে লাগলাম এইভাবে গাছটা ডালপালা পার হয়ে যেই গুড়ির উল্টো দিকে পৌঁছেছি হঠাৎ রবিন থেমে গেল ও যেদিকে তাকিয়েছিল সেদিকে তাকাতেই বুঝলাম কিসের ওপর ও নজর পড়েছে দেখি চিতাবাঘের ল্যাজটা আস্তে আস্তে ওপরে উঠে मनी आस्ते आस्ते नेमे जाताबाग जी ए आक्रमण करण गोराली भर कर दान दिखे घूर हमें चटकर का रफेलटा तुले निली रुले चितावागटी झोप झाड़ भेंगे झापिए पड़ल हमारे ऊपर সঙ্গে গুলি করলাম চিতাটাকে মারতে পারবো কিংবা জখম করব তেমন ভরসা ছিল না তবে আশা করেছিলাম অন্তত ওকে লক্ষ্য চুত করতে পারবো গুলিটা গিয়ে বিধল পেটের তলা দিয়ে একেবারে বাঁধিকের উরুর মাংসের মধ্যে গুলি খেয়ে যতনা বন্দুকের আওয়াজটা শুনে ভরকে গিয়ে চিতাটা আমার গায়ের ওপর না পড়ে কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল আর একবার গুলি করার আগেই চোখের পলকে বাঘটা ঝোপের আড়ালে মিলিয়ে গেল রবিন আমার পায়ের কাছ থেকে একটু নড়েনি আমরা দুজনে মিলে চিতার গতিপথ পরীক্ষা করতে লাগলাম অজস্র রক্ত পড়েছে দেখা গেল কিন্তু সে দৌড়ঝাঁপের দরুন চোট লেগে পুরনো ঘা থেকে পড়ল না নতুন গুলির লাগার ফল স্পষ্ট বোঝা গেল না অবশ্য রবিনের দাতে কিছু এসে যায় না সে তৎক্ষণাৎ রক্তের দাগ অনুসরণ করতে লেগে গেল খানিকটা ঘন ঝোপের আড়ালে আড়ালে হাঁটার পর ঝোপটা ক্রমে পাতলা হয়ে এল তারপর কয়েকশো গজমাত্র এগিয়েছি হঠাৎ দেখি সামনে চিতাবাগটা উঠে দাঁড়িয়েছে কিন্তু রাইফেল তুলে টিপ করতে না করতেই একটা ল্যান্টানা ঝোপের আড়ালে সেটা লুকিয়ে পড়ল মাটিতে এখান থেকে ইচ্ছে মতো আক্রমণের সুযোগও সে পাবে আমার এবং রবিনের পক্ষে সকালটা এ পর্যন্ত ভালোই ভালোই কেটেছে এখন সঙ্গে যা অস্ত্র তা নিয়ে চিতাটাকে এর বেশি ধাওয়া করা বোকামির কাজ হবে সুতরাং আর উচ্চবাচ্য না করে আমরা বাড়ি পথ ধরলাম পরদিন সকালে আবার সেই জায়গায় ফিরে এলাম ভোর থেকেই রবিন রওনা হওয়ার জন্য ছটফট করছিল সকালবেলা জঙ্গলে যে কত বিচিত্র গন্ধ সেসব অগ্রাহ্য করে রবিন আমাকে চার মাইল পথ প্রায় নাকে দড়ি দিয়েই ছোটায় আর কি इ संगे एक फोर फिफ्टी फोर हंड्रेड नम्बर रफल थी चे अनेक बेस भरसा पा झोपटा पोछवार बे कि आगे रबिनेर छोटा बंद कर लाते से हुशियार हो आस्ते आस्ते एगो कारण एक चोट खावा जानोर अनेक आगे ताकने देखे गारो मान नहीं এই প্রসঙ্গে একটা শোচনীয় ঘটনার কথা মনে পড়ল আমার পরিচিত এক শিকারী একদিন বিকেলে একটি বাঘকে জখম করেন এবং আহত বাঘটির খোঁজে বেশ কয়েক মাইল রক্তের দাগ ধরে ধরে এগিয়ে যান কিন্তু বাঘটাকে না পেয়ে পরের দিন সকালে আবার তিনি বেরোন এবার সঙ্গে ছিল এক দল লোক যে লোকটা সকলের আগে আগে চলছিল তার হাতে ছিল বন্দুক কিন্তু তাতে গুলি ভরা ছিল না আগে দিনে রক্তের দাগ ধরেই তারা যাচ্ছিলেন তখনও এক মাইল পথ বাকি এমন সময় সামনের লোকটা গিয়ে পড়ল শটান সেই আহত বাঘের মুখে ফলে তৎক্ষণাৎ মৃত্যু লোকটি ছিল স্থানীয় এক শিকারী দলের অন্যরা কেউ গাছে চড়ে কেউ ছুটে পালিয়ে কোনো মতে শেষটায় প্রাণ বাঁচায় ল্যান্টানা ঝোপটা ঠিক কোথায় সেটা ভালো করে দেখে রেখেছিলাম রবিনকে নিয়ে এমন একটা রাস্তা ধরলাম যাতে করে বাতাসের আগে থেকে ঝোপটার কিছু সামনে পৌঁছনো যায় বাতাসকে এইভাবে আড়াড়ি ভেদ করে শিকার খোঁজার কায়দাটা রবিনের বেশ ভালো রপ্ত ছিল আমরা অল্প খানিকটা গিয়েছি তখন ঝোপটা একশো গজ মতো দূরে এমন সময় রবিন থমকে দাঁড়িয়ে গেল তারপর আমার দিকে মুখ ফিরিয়ে জানিয়ে দিল যে সে চিতাবাঘেহের গন্ধ পাচ্ছে কালকের মতো আজও সে একটা ওপ্রাণু গাছের দিকে মুখ করে আছে ঘন ঝোপের সঙ্গে গাছটা সমান্তরাল এই ঝোপের মধ্যে থেকে চিতাভাগটা আমাদের আক্রমণ করার পর আমরা ল্যান্টানা ঝোপ পর্যন্ত তার পিছু নিয়েছিলাম গাছটার এ পাশে জমি ফাঁকা কিন্তু ওদিকে কোমর পর্যন্ত উঁচু ঘন বাসনটা ঝোপ আমাদের আগেকার রাস্তা ধরে রবিনকে এগিয়ে যাওয়ার ইশারা করলাম এই ল্যান্টানা ঝোপের কাছাকাছি এসেও রবিনের কোনো ভাবান্তর দেখা গেল না বৃষ্টির জলে ধোয়া একটি নালার কাছে পৌঁছে আমি গা থেকে কোটটা খুলে নিয়ে তাতে যতগুলো সম্ভব পাথর ভরে নিলাম এইভাবে কাঁধে একটা বস্তা চাপিয়ে আমি গাছের কাছে খোলা জমিটুকুতে ফিরে এলাম তারপর কোটটা পরে নিয়ে রাইফেল তৈরি রেখে আমি গাছ থেকে গজ পনেরো দূরে গিয়ে দাঁড়ালাম এবার প্রথমে গাছগুলির ওপর পরে ঝোপ লক্ষ্য করে পাথর ছুড়তে লাগলাম চিতাবাগটা যদি বেঁচে থাকে তাহলে সে খোলা জমিতে তেড়ে আসবে এরকম একটা আশা ছিল এবং তাহলেই তার সঙ্গে যুঁজতে সুবিধা হবে আমার সব ঢিল যখন ফুরিয়ে গেল তখন আমি কাশলাম হাততালি দিলাম চিৎকারও করলাম কিন্তু চিতাবাঘের কোনো সারা শব্দই মিলল না যাতে বোঝা যায় যে সে বেঁচে আছে এই অবস্থায় সোজাসুজি গাছটা পর্যন্ত হেঁটে গিয়ে ওপারে কি আছে না আছে দেখলেই পারতাম কিন্তু একটা জঙ্গলি প্রবাদ আছে চামড়া না ছাড়ানো পর্যন্ত চিতাবাঘ মরেছে বলে কখনো ধরে নেওয়া উচিত নয় সেই প্রবাদ স্মরণ করে আমি গাছটার চারিদিকে ঘুরতে লাগলাম ঘুরতে ঘুরতে পরিধি ক্রমশ ছোট করে আনছি যাতে গাছের ডালগুলোর তলায় কি আছে দেখতে পাই প্রথম বৃত্তটা প্রায় পঁচিশ গজের হবে তার তিন ভাগে দুভাগ যেতেই রমিন ধুমকে দাঁড়ালো কেন সে থেমে দাঁড়ালো একবার জন্য যেই চোখ নামিয়েছি অমনি কানে গেল বাঘের গলার ক্রুদ্ধ গরজ झोप संगे संगे भीषण नड़े उठल और तर मुहूर्ते ही चितावागर ओपर सोजा झाँपिए पड़ल एकटू डान दी के घरे दाड़िएबे रहा तुले चिताटा लाभ दे संगे संगे गुलीटे छुड़ल चिताटा पास दिए बड़िए जाए पिछिए जथासम्भव पेचने झुके पड़े और एक बार गुली कर को लो आहत जंतु সে বাঘই হোক বা চিতাই হোক যখন সোজাসুজি আক্রমণ করে একবার বিফল হয় তখন আবার না চটানো পর্যন্ত সে আর আক্রমণ করে না যাতে রবিনের গায়ে আমি গিয়ে না পড়ি সেই জন্যই বাঁদিকে সরে দাঁড়িয়েছিলাম নিজেকে সামলে নিয়ে যখন তার খোঁজ করলাম তার টিকিও দেখা গেল না আমরা এত এতদিন একসঙ্গে শিকার করেছি কিন্তু এই প্রথম বিপদের সময় আমাদের মধ্যে ছাড়াছাড়ি হল আবলাম রবিন বোধহয় বাড়ি ফেরার চেষ্টা করছে জঙ্গলের চার মাইল রাস্তায় পদে পদে বিপদ রবিনের পক্ষে যা এড়িয়ে যাওয়ার আশা খুবই অল্প পদঘাটও ওর তেমন জানা নেই তার উপর আরও বিপদ রবিনের হাটের অবস্থাও মোটেই সুবিধের নয় রীতিমতো সংকিত হয়ে আমি তাকে খুঁজতে পেরোলাম এমন সময় হঠাৎ এটি গাছের পেছনে हाथ से झोपर मध्य चोख नाम कान नीचूप से रफल नाम कोले तुले निल जीवन द्वितीय बार से जीव दिएख चार लागल घर घर शब्द को जान दिल আমাকে অক্ষত অবস্থায় দেখে সে যেমন খুশি নিজের পালিয়ে যাওয়ার জন্য তেমনই লজ্জিত অভাবিত এবং আকস্মিক এই বিপদের মুখে আমাদের আচরণ লক্ষ্য করবার মতো ভীষণ অনিশ্চিত বিপদের মুখে পড়লে তবে বোঝা যায় মানুষের এবং কুকুরের স্বভাবের মধ্যে কত তফাত বিপদ বোঝার সঙ্গে সঙ্গে রবিন চুপচাপ করে তাড়াতাড়ি পালানোর পথ খুঁজল কিন্তু আমার পা দুটো কে যেন মাটির সঙ্গে আঠা দিয়ে সেটে দিয়েছিল পালানো আমার পক্ষে অসম্ভব ছিল আমাদের এই সাময়িক ছাড়াছাড়ির জন্য রবিনের যে কোনো দোষ নেই তা আমি বুঝিয়ে দিলাম তখন তার ছোট্ট শরীরের কাঁপুনি থামল তাকে কোল থেকে নামিয়ে আমরা দুজনে চিতাবাগটার কাছে গেলাম প্রাণপণে লড়ে শেষ দফায় প্রায় জিতেও শেষটায় বেচারা ঘায়ল হয়ে পড়ে আছে আপনাদের যখনই গল্প শোনাচ্ছি তখন কোন এক ফাঁকে আমার অতি আদরের রবিন আমাকে ফেলে পরলোকের পথে পাড়ি দিয়েছে হয়তো সে সেখানে আমারই পথ আছে आज सुनेंबेटर शिकार कह रिचालन दीप गल्पे सूत्रधार शब्द ग्रहण आबह संगीत शुभदीप विशेष सहयोगित गधूलि समग्र परिकल्पना परिचालन इंद्राणी शेष हल जिम कॉर्ट शिकार कहनी रबेन आगामी सप्ताह रोमाचकर गल्प नहीं हाजिर हो सन्डे ससपेन्स